মুগিরা ফাজেলাউ দালান হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা সাল্লামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম অজু করার সময় আমি তার মোজা দুটি খুলতে চাইলে তিনি বললেন ও দুটো থাক আমি পবিত্র অবস্থায় ও দুটি পড়েছিলাম এই বলে তিনি তার উপর মাস্বাস করলেন